বারা রাজা আল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি মিথ্যাবাদী নন তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম স্বামী আল্লাহমান হামিদা বলার পর যতক্ষণ পর্যন্ত সাজদায় না যেতেন ততক্ষণ পর্যন্ত আমাদের কেউ পিঠ বাঁকা করতেন না তিনি সাজদায় যাওয়ার পর আমরা সাজদায় যেতাম সুফিয়ান রহমাতুল্লা আলাহীর সূত্রে আবু ইসাক রহমাতুল্লা আলহি হতে এরকমই বর্ণনা করেছেন